এবার একটু তো এখন বলুন তো ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না দমন করে নয় ইসলাম ইসলাম সন্ত্রাস সমর্থনকারী নয় ইসলাম হল সন্ত্রাস দমনকারী কেমন সন্ত্রাস দমন করে ইসলাম সংক্রান্ত বলে জন্য। ইসলামের স্বামী ধানবাদুরসুল্লাহ জীবনের দশটি বছরের যুদ্ধ পরিচালনা করেছিলেন একটা মুসলমানকে গায়ের জুড়ে মুসলমান বানাবার জন্য নয় একটা সমাজ গ্রহণ করার জন্য আমি পরিষ্কার ভাষায় বলতে চাই কোন লোক কোন অবৈধ অস্ত্র গোপনে ন্যায়স ভাবে কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা না দিয়া গোপনে বোমা হামলা মেরে মানুষ হত্যা করা দূরের কথা মানুষের সম্পদ নষ্ট করা দূরের কথা ইসলামের নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন বোমা হামলা করবা দূরের কথা তুমি সমাজের সম্পদ ধ্বংস করবা দূরের কথা তুমি নিরীহ মানুষ হত্যা করবা দূরের কথা তোমার অন্যায় কথার দ্বারা যদি অন্যজন কষ্ট পায় তাহলে তুমি সত্যিকারের মুসলমান হতে পার উন্মতেরা মুসলমান হতে পারে এই নবী মুসলমান উন্মত সন্ত্রাসী হতে পারে যদি মুসলমান পরিচয়ে কেউ তবে যদি মুসলমান পরিচয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে ধরা পড়ে তাহলে সাব্যস্ত হবে এসে সত্যিকারের মুসলমান নবাব সিরাজ উদ্দৌলার সেনাপতি মির্জা হলের মতো তবে যদি কোন নামদারী মুসলমান কোন সন্ত্রাসে ধরা পড়ে এই নবীর সত্যিকারের উন্মত প্রমাণ হবে না মির্জাফরের মতো মুসলমান প্রমাণ হবে সে মির্জাফরের মতো মুসলমান নবী বলেন তুমি সত্যিকারের মুসলমান নও বুমানের মানুষ নিরীহ মানুষ হত্যা করবার দূরের কথা তুমি সমাজের সম্পদ ধ্বংস করবার দূরের কথা তোমার অন্যায় কথার দ্বারা যদি তোমার ভাগ্যষ্ট পায় তুমি আমার সত্যিকারের উন্মত হতে পারো না তুমি সঠিক মুসলমান হতে পারো সুতরাং এই নবির আদর্শ যে মুসলমানে সঠিকভাবে গ্রহণ করে এই মুসলমান এবার মূল কথার দিকে ফিরে যায় দুইশ ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন দম মনে আছে কথা তাহলে কর্মফল দিতে দূর চলবে না হ্যাঁ সরে করে সত্যি যুদ্ধ কেন করলেন জবাব কি কাউকে জুড়ে মুসলমান মানার জন্য আনার সংক্রান্ত জন্য মক্কার সমস্ত সর্দারিদের সন্ত্রাসীদের সর্দার সাড়ে নয়শ্রাসী অস্ত্র সজ্জিত হইয়া মদিনার কাছাকাছি মক্কা থেকে মদিনা প্রায় সাড়ে তিন মাইল দূরে মক্কা থেকে মদিনা প্রায় সাড়ে তিন মাইল দূরে চলে গেল মক্কার সন্ত্রাসীদের সর্দার আবুজাহাল সাড়ে নয়শ সন্ত্রাসীদেরকে অন্ত্রসজ্জিত করে সাথে নিয়ে মদিনার কাছাকাছি বদর অবস্থানে চলে আল্লাহ ফক্রাব্বুল আলমিন রাতুলকে আদেশ দিলেন এই সন্ত্রাসীদের তেরো বৎসর পর্যন্ত সেখানে আপনাদের উপর আপনাদেরকে দুরু অত্যাচার করেছে আর বরদাস্ত করা যাবে না এবার সন্ত্রাসের মোকাবেলায় বেরো হয়ে যান সন্ত্রাস দমন করতে হবে জন মুসলমান নিরসলমানিয়া সাড়ে নয়শ অস্ত্র সজ্জিত সন্ত্রাসীদের মোকাবেলার জন্য ব্যবহার হিজরত করে মদিনা শরীদ দেওয়ার দ্বিতীয় বছরের গঠন এটাই মোহাম্মাদসুল ছয়ষট্টিটা যুদ্ধের প্রথম যুদ্ধ দশ বৎসরে যে আল্লাহর রসুল ছয়ষট্টিটা যুদ্ধ পরিচালনা করেছিলেন এর প্রথম যুদ্ধটার নাম বদর বদরের যুদ্ধ প্রথম যুদ্ধটার নাম বদরের যুদ্ধ বগলের বুধের চিত্রটা আপনার চোখের সামনে রাখুন আমি জাহা মখতার থেকে সাড়ে নয়শো অস্ত্র সজ্জিত সন্ত্রাসী হিনা মদিনার খাতা ছিল রাসুল এই সমস্ত সন্ত্রাসীদের হামলার কারণে দেশান্তর হইয়া মদিনায় চলে গিয়েছিল আল্লাহ বলেন আর সন্ত্রাস নীরবে সহ্য করা যাবে না এবার সন্ত্রাসের মোকাবেলা করতে হবে আপনি বের হয়ে যান তাদের মোকাবেলার জন্য দু হকের মোকাবেলা হলো কোথায় বদল ন বলেন সন্ত্রাসীদের হককে কতজন অস্ত্র অস্ত্রসজ্জিত আর মোহাম্মদ রসুল্লাহর হক্ষে প্রয়োজন সাড়ে নয় শ্রদারীদের মোকাবেলায় তিনশো তেরো জন খালিয়া সন্ত্রাস করার জন্য ইতিহাসের জ্ঞানে নিরতিহাস সম্পর্কে মূর্খরা ছাড়া মোহাম্মদুর রসুল্লাহ যুদ্ধকে সাড়ে সজ্জিতের মোকাবেলা করার জন্য খালি হাত তিনশো জন আসলে। এর নাম সন্ত্রাস না সন্ত্রাস দমন তাহলে সন্ত্রাস দমনের সাহস করলেন কিভাবে আপনারা খালি হাত তিনশো জন এরা অস্ত্রসজ্জিত সাড়ে নয়শন দমন করার সাহস করলেন কিভাবে নিজের অস্ত্র বলে নয় নিজের জনসংখ্যার কারণে কোরআনে নাই বলেনা কোরআনে উল্লেখ নাই আল্লাহ বলেছেন পাঁচ হাজার ফিরিস্তা সাহায্য করবো তাহলে বদলের যুদ্ধে মোহাম্মদ বিজয়ী হয়েছিলেন সংখ্যা কম তোমাদের অস্ত্র বলতে যাই কাজে সন্ত্রাসীদের মোকাবেলা তোমরা গায়ের জোরে করতে পারবে না সন্ত্রাসকে সন্ত্রাসকে তোমরা খালি হাতে দমন করতে পারবে না আমি আল্লাহ প্লিসটা পাঠাইয়া গাই সাহায্য করলে জন্য সন্ত্রাসীদের দমন করার জন্য আল্লাহ পাঁচ হাজার ক্রিস্তে সাহায্য করেছিলেন সুতরাং এই যুদ্ধ ক্ষেত্রে যদি আপনি সন্ত্রাসী বলতে চান তাহলে আপনি জ্ঞান ছাড়া আর কি হতে পারেন কারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়া আছেন যে আলাদা বলেছেন ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না কোন অন্য বল এই সুরাতুল বাকার দুইশ নম্বর আয়াতের বিধান তাকে মোহাম্মদুর রসীমুল্লাহ যুদ্ধে লঙ্ঘন করলেন কি বুঝলেন করা যাবে না। বদরের মাঠে আল্লাহ রসুল জন্য আসছিলেন না সন্ত্রাসীদেরকে দমন করার জন্য আসছিলেন সুতরাং আল্লাহ কোরআনের বিধান সর্বপ্রতম মোহাম্মদ রসুল্লাহ যথাযথ ভাবে পালন করেছিলেন আল্লাহ রসুল যেমন ভাবে মুসলমানকে গায়ের জুড়ে মুসলমান মানাবার ব্যবস্থা গ্রহণ করেনি পর্যন্ত করতে পারবে না হালাম করে দেওয়া জেলা বা কারণ নম্বর আয়াতে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ধর্ম অর্থে এবার সুরায় সুরা এর তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন আপিম উদ্দিন আবার আশ্রতিনা দিন আলোচনার মূল প্রসঙ্গ মনে আছে দিন শব্দটা আল্লাহ পুরাণের বিভিন্ন আয়াতে ব্যবহার করেছেন বিভিন্ন অর্থে চুরাত্তু ভাতে আর তিন নম্বর আয়াতে ব্যবহার করেছেন কর্মফল অর্থে তেরো নম্বর আয়াকে যে আল্লাহ বলেন আপি বন্দিন তোমরা দিন কায়েম কর দিন প্রতিষ্ঠা করল্লা দিন শব্দটা কর্মফল অর্থেও ব্যবহার করেননি ধর্ম অর্থেও ব্যবহার এখানে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস অর্থ বুঝাবার জন্য আকিম উদ্দিনের অর্থ কর্মফল কায়েম করো নয় আকিম উদ্দিনের অর্থ ধর্ম কায়ে করো নয় এখানে আকিম উদ্দিনের অর্থ ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাসে অটল থাক বুঝে থাকতে হবে বলুন সুরায় সুরাই নম্বর আয়াকি আল্লাহ দীন শব্দ কোন অর্থে ব্যবহার করছেন ইসলামের আকিদা বিশ্বাস অটল থাক ইসলামের আকিদা বিশ্বাস দুই প্রকার এক আকিদা বিশ্বাস অন্তরে না থাকলে আর এক প্রকার আকিদা বিশ্বাস অন্তরে না থাকলে মুসলমান হয় কিন্তু নির্বেডাল মুসলমান হয় শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য কিছু আকিদা বিশ্বাস লাগে আর মুসলমানের মুসলমানিকে নির্বেগাল করার জন্য এক প্রকার আকিদার দ্বারা শুধু মুসলমান হয় আর এক প্রকার আকিদার দ্বারা তার মুসলমান নির্বেদাল হয় মুসলমানই নির্বেদাল হয় দুইটা দুইটা উদাহরণ আমরা আমি আল্লাহকে বিশ্বাস করলাম আমি আল্লাহর বিশ্বাস করলাম আমি আল্লাহ কিতাব বিশ্বাস করলাম আল্লাহ প্রেরিত নবী রসম বিশ্বাস করলাম আমি পরকাল বিশ্বাস করলাম আমি বালবন্দ ভাগ্যকালীতে আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত বিশ্বাস করলাম আমি মরণের পর পুনর জীবন লাভ করতে হবে বিশ্বাস করলাম এই কথাগুলি কোনো একটা কথা যদি কেউ বিশ্বাস করে না তাহলে সে মুসলমান হতে পারবে না কেউ যদি আমি আল্লাহ বিশ্বাস করি কেউ যদি হয় আমি রসুন বিশ্বাস করি কেউ যদি খয় আমি পরক আর বিশ্বাস করি বলেন মুসলমান থাকলে ইসলামের কিছু আশিল যেমন আমান তুমিল্লা আমি এইগুলি বিশ্বাস করলাম মুসলমানের অন্তর্ভুক্ত হইল আমান তুমিল্লা বিশ্বাস কিসের অন্তর্ভুক্ত হইলাম মুসলমানের অন্তর্ভুক্ত কিন্তু এখনো পরিষ্কার হবে না আমি নির্বেদাল সুতরাং আমার মুসলমানীকে নির্বেদাল প্রমাণ করার জন্য আরো বিশেষ ধরনের ইসলামের আকিদা বিশ্বাস আছে সেই আকিদা বিশ্বাসগুলি কি সেইগুলি আমি পুরাণের শিক্ষা নদীর শহীদ হাতিসের দ্বারা যেভাবে বিশ্লেষিত সেইভাবে বিশ্বাস করুন আমি নদীর হাতিসের শিক্ষা সাহাবায়ত গ্রামের জমাতের দ্বারা যেভাবে গৃহীত সেইভাবে আমি বিশ্বাস করব দিশের ব্যাখ্যা রাসুল এবং জমাতের সাহাবার দ্বারা গ্রহণ করেছেন এই জন্য আপনি আসলে সন্ন্যাত জমাতের অন্ধুক্ত আপনি নির্বেদাল এই কথাটাও আমার কথা বুঝে থাকে ধরুন আমরা যারা যারা আমন্ত্রাম মুসলমান কিনা মুসলমান কিন্তু আমার মুসলমানিতে বেড়াল আছে কিনা এখনো পরিষ্কার হইল মুকাদ্দশ পর্যন্ত নিয়ে গেলেন বলুন মেয়ারের বিবরণ পুরানের রায়কে কোথা থেকে কোথা পর্যন্ত কোথার থেকে কোথাও পর্যন্ত সেখান থেকে থেকে সশরীরে গিয়েছিলেন এই কথাটা কোন আয়াতে কোরআনের কোনতুল মুকদ্দেশ থেকে মেয়েরাজের রাত্রে মোহাম্মদ রসুল্লাহ স্বশরীরে সাতাশ মানের উপরে গিয়েছিলেন কোরআনের কোন আয়াতে না এখন যদি কোন লোক বলে আমি কোরআন বিশ্বাস করি মুসলমান হইল কিনা কোরআন বিশ্বাস করলি কি হইল মুসলমান সেটা তো কোরআনে নাই তখন তোমার কোরআন তোমার কুরআনের ব্যাখ্যা তুমি পাবে কোথায় নবীর শহীদ হাদিসে উল্লেখ আছে সেখান থেকে শশ দীরে উপর পর্যন্ত গিয়েছিলেন সহি হাদিস কে নবীর বলা হয় তুমি সুন্নত কেউ সহিদিজ বলা হয় সুতরাং বললে নির্বেদাল মুসলমান হয় না নর্মাল মুসলমান হয় মাত্র নির্বেদাল মুসলমান তুমি হবে নবীর সুন্নতের দ্বারা শহীহাদীজের দ্বারা যে কথা প্রমাণিত ওইটাও যদি তুমি মানো তখন তুমি নির্বেদাল হবে আবার অনেক কথা কুরানোও নাই নবীর সহিদেও নেই কুরানবীর সহি হাদিসও নাই অথচ আপনারা সকলে বিশ্বাস করে। যেমন মোহাম্মদ রসুল উল্লাহম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর তার প্রথম খলিফা কে হবে এই প্রশ্নের জবাব কোরআনের কোনো আয়াতে তো নাই নবীর কোন হাদিসেও সুস্পষ্টভাবে উল্লেখ নাই এই জন্য নবীন কালের পর সাহবায় কেরাম পরামর্শ করতে বসলেন বরুণাত্মীন সহিভাগ কাকে বানানো যায় এটা নিয়ে আজ কেরাম পরামর্শ করেন নাই পরামর্শ করলেন কেন কোরআনে পরিষ্কার উল্লেখ থাকার কারণে সহি হাদিসে উল্লেখ থাকার কারণে পরামর্শ লাগে যেহেতু কোরআনে নাই হাদিসে নাই এই জন্য সাহাবায়েরাম পরামর্শ করতে বসলেন দীর্ঘ তিন দিনের পরামর্শে সমস্ত সাহাবায়স্যায় সাহিত্যের জন্য মোহাম্মাদুরসুল্লার প্রথম কলিভা হিসেবে যোগ্য আমরা সাব্যস্ত করলাম তাই আমরা লিগ বেদাল মুসলমানেরা হজরত আবু বকরকে রসুলের প্রথম যোগ্য কলিভা বিশ্বাস করি কোরআনের দলিলের দ্বারা নয় সুন্নার জমাতে পাই সেইটাও আমি বিশ্বাস করি তাহলে প্রমাণ আমি বাজার মুসলমান এইরকম মুসলমানের নাম আঁকিয়ে শুননা তলা এই ব্যাপারটা আজকে আলোচনা করার মতো সময় আমার হাতে ইসলামী আকিদা বিশ্বাস দুই প্রকার এক প্রকার দ্বারা শুধু মুসলমান হওয়া যায় আর এক প্রকার দ্বারা প্রমাণ মুসলমান কোরআন বিশ্বাস করি বলে আমি মুসলমান রসুলের শশ রিদিম এরা বিশ্বাস করি মুসলমানিকে নির্বেদাল প্রমাণ করা রসুলের প্রথম যুগ্মনিভা বিশ্বাস করে আমার মুসলমানিকে নির্বেদাল প্রমাণ করলাম পুরাণ বিশ্বাস করিয়া মুসলমানি নির্বেদাল প্রমাণ করলাম নামাত্র মাত্র মুসলমান সাব্যর্থ হইলাম এই কথাটা অনেকে বুঝে পুরান বিশ্বাস করি আবার জনতা সাহা বিশ্বাস করবো কেন কোরআনের একটি সাহাবার সিদ্ধান্ত যায় বিশ্বাস করে তোমার মুসলমানিকে নির্বেদাল প্রমাণ করতে হবে তখন তুমি আহ জমা সাব্যস্ত হবে এইরকম নির্বেদান মুসলমানকে আল্লাহ রাসুল জনতি বলেছেন যারা নিজেদের মুসলমানিকে এভাবে নির্বেদাল করবে না যাদের আল্লা বলে রাতেমুদ্দিন দিন কাইম করা এখানে দিন শব্দটা আল্লাহ ইসলামের আকিদা বিশ্বাস অর্থ বোঝাবার জন্য মূল আলোচনা স্মরণ আছে অনেকেরই স্মরণ লাগে আমার আলোচনা এই প্রসঙ্গে চলতেছে যে সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আমি তোমাদের পরিপূর্ণ করে এই শব্দের আমি বলতেছিলাম যে দিন শব্দকে আল্লাহ কুরা বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন ওইগুলি না বুঝলে সুরায় মায়েদার তিন নম্বর আয়াত বুধার কোন উপায়ই নাই সুরাতহার তিন নম্বর আয়াতে আল্লাহ দুইশো ছাপ্পান্ন নম্বর আয়া আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন ধর্ম অর্থ বোঝাবার জন্য সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন ইসলামের আখিরা বিশ্বাস অর্থ ব্যবহার আর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে যদি বলেন দিন অর্থ ধর্ম সুরায় মায় যার তিন নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন থেকে বিদায় কতদিন আগে চিন্ন থাকে অথচ নয় দিন আগে আল্লাহ আরেকা এক নাদিল করে বলেন সে আমাদের হিসাব নিকাশের বয়ান্তরে রাখো এবং যদি থেকে বিদায় হওয়ার তিন মাস আগেই আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে নয় দিন আগে যে আরেকাদি রইল এটা ধর্মের ভিতরে রইল না বাইরে গেল আবার বলছি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগে সুরায় মা তিন নম্বর আয়াত আয়াতনাদিল করে আল্লাহ বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে যদি দিন শব্দের অর্থ বলেন ধর্ম তাহলে অর্থ দ্বারায় আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগেই আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে নয় দিন আগে যে আমারে আয়াতনাদ বলেন সে আয়াত দিনের ভিতরে রইল না বাইরে যায় । আয়াত <laughs> কোন আয়াত ধর্মের বহির্ভূত আছে আর যদি বিতরে হইয়া থাকে এই আয়াত না যে রইবার আগেই ধর্ম পরিপূর্ণ কিভাবে এই হইয়া প্রশ্ন এখন বুঝেন নাই বুঝেন নাই আবার বলছি নবীন দুনিয়ার থেকে বিদায় হওয়ার তিন মাস আগে আল্লাহ করে তিন মাস আগে আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন অথচ বিদায় হওয়ার মাত্র দিন আগে আল্লাহ আরো আয়াত না করেছেন এখানে আয়াতের অর্থ ধর্ম অর্থ গণ্য করলে তিন মাস আগে ধর্মপূর্ণ হইয়া দিল অথচ এগারো সপ্তাহে যদি দিনের বাইরে বলেন তাহলে পুরাণের আয়াত আমাদের ধর্মের বহির্ভূত সাব্যস্ত হয় আর ওই আয়াতটাকে তাহলে হবার আগেই ধর্ম পরিপূর্ণ হতে পারে না প্রশ্ন এই প্রশ্নের আর পুর মাংসারাই আয়াতের দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার নি। আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে দিন শব্দের অর্থ কর্মভব নয় এখানে দিন শব্দের অর্থ ধর্ম নয় এখানে দিন শব্দের অর্থ আকিদা বিশ্বাসন হয় এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিধিনিদান আজকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম নয় দিন আগে যে আয়াত না কি করবো এটা বিধানের আয়াত নয় এটা ওয়াদের আয়াত সমাধান বুঝতে পার তিনবার বলেছি প্রশ্ন পরিষ্কার ভাবে না বুঝলে সমাধান বোধা সম্ভব নয় তাহলে এবার বলুন তো সুয়মা আয়দার তিন নম্বর আয়া থেকে আল্লাহ বলেন আটবালত রাখুম দিন হাকুম আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে দিনকে দিন শব্দটা আল্লাহ কোন অর্থে ব্যবহার করেছেন ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াত আজকেই সমাপ্ত হয়ে গেল আর কোনোদিন ইসলামের বিধান সংক্রান্ত না আর এগারো সপ্তাহ পরে যে আয়াতিল সেটা ওয়ার নথি সংক্রান্ত আয়াত আমি বলেছিলাম তেলাবত্তিত আয়াতাংশের বেখ্যায় তসিরে আমাদের তিনটা কথা বোঝা দরকার এক নম্বর আল্লাহ বলেন আলিয়াউমা আজকে এখানে আজকে বলতে কোন দিনের নয় তারিখ শুক্রবার ভাষণের দিন আর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এখানে দিন শব্দের অর্থ নয় এখানে দিন শব্দের অর্থ দৌড়মা নয় এখানে দিন শব্দের অর্থ বাসনের দিন আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান করি পূর্ণ হবে এখন আর যদি প্রশ্ন ইসলামের যাবতীয় বিধি বিদান পরিবর্ণ করে দিয়েছেন নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর না বিদায় হওয়ার তিন মাস আগে তিন মাস আগে অথচ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে প্রায় সমস্ত সহবায় পেলাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে ইমাম আবুহানি ভা দুনিয়াতে ইমাম সাফি দুনিয়াতে আসবে ইমাম আবু হবে না ইমাম সাফিহা পড়তেই হবে প্রশ্নটা জাগে সুরায়ে ফাতে পড়তে হবে না অতবা পড়তেই হবে ইসলামের বিধান নাগরী নখিসুর বিধান ইসলামের বিধান। ইসলামের বিধান ইমাম আবু হানিভার মুখে পূর্ণ হবে কেন ইসলামের বিধান ইমাম শাহির মুখে পূর্ণ হবে কেন ইসলামের বিধান তো মুহাম্মদিয়ার থেকে বিদায় হওয়ার পরে আজকে আপনি ইমাম আবু হানিভা দুনিয়াতে এসে বলবেন সুরাজ করতে হবে না ইমাম আবু হানিভার বিদায়ের পরে আজকে আপনি ইমাম শাহির দুনিয়াতে আসে বলবেন সুরা কুবত বাতিয়া করতেই হবে এই একটা গাড়ি ট্যাক্সি গাড়ি ড্রাইভারদের একা দিছে পুলিশ কল করতেছে আপনি যেভাবে গাড়িটা মুখ করে নাম্বার হচ্ছে ইসলামের যাবতীয় আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন ইমাম আবুহা লিহার যুগে কি বলে ইমাম শাফিহ যুগে ইমাম মালিকের যুগে ইমাম আবু হানিফা দুনিয়াতে আসার পরে সুরায়কের সুরাকেরাম মুক্তিদের পড়তে হবে না এই বিধান দেওয়ার অধিকার কইলেন কোথায় ইমাম সাফি দুনিয়াতে আসার পরে মুক্ত মুক্তাধিগা সুরায় হাতেই হবে এই বিধান দেওয়ার অধিকার পাইলেন কোথাও এবার বুঝলেন এই প্রশ্নের জবাব বুঝার জন্য ইসলামের বিধিবিধান প্রমাণিত হয় কত দলিলের দ্বারা এবং কি কি ওইগুলি মনে রাখতে হবে এবং ইসলামের বিধি চার দলিলের দ্বারা প্রমাণিত হয় বিদ্বিধান কত টের দ্বারা প্রমাণিত চার দলি সিরিয়াল বাই সিরিয়াল চার দলিল মেরু মেরু না এক নম্বর দলিল ইসলামের কোন বিদান প্রমাণ হওয়ার এক নম্বর দলিল হইল আল্লাহর ইসলামের কোন বিধান প্রমাণ হওয়ার জন্য দুই নম্বর দলিল হইল রাসুলের শূন্য তিন নম্বর চার নম্বরে পরে যাবেন প্রথম দুইটা জন কোরআন এবং মানুষের জীবনের অনেক উপকারিতার কারণে অনেক ব্যাপার আছে তোমাদের জন্য উপকারী কিন্তু তোমরা বুঝবে না বুঝে না করতে হয় এরকম অনেক ব্যাপার আছে এই সমস্ত রহস্যজনক কারণে কৌশলগত কারণে আল্লাহ অনেক বিধান আল্লাহ কোরআনেও পরিষ্কার বাসায় বলেন নাই রসুল ও হাদিসে বলেন যেমন একটা উদাহরণ দি খুব সহজ একটা উদাহরণ কোরআনে এবং হাদিসে এর নাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন শাহরুরাম রমজান মাসে রোজা রাখা ফরদ কোন মাসে রোজা রাখা ফরজ এইটা মাসের নাম তার অস্পষ্ট না সুস্পষ্ট কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফর আল্লাহ ইচ্ছাকৃত এই দিনের সংখ্যাটা রেখেছেন অস্পষ্ট আল্লাহ বলেন গনা বাসা কত দিন গনা বাসা বলতে অন্ত বোঝায় না আটাই বোঝায় না ত্রিম না না অস্পষ্ট দিনের সংখ্যাটা পুরাণে আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন না অস্পষ্ট রাখেছেন অস্পষ্ট রাখলে বুঝতে সুবিধা হয় না সুস্পষ্ট বললে বুঝতে সুবিধা হয় তাহলে মাসের নাম সুস্পষ্ট বলে দিলেন আমরা বুঝতে সুবিধা হইল দিনের সংখ্যাটাও অস্পষ্ট রাখলেন কেন আমাদের জন্য এই সুবিধাটা আল্লাহ মার দিলেন কেন এই প্রশ্নের জবাবে রুদা রাখতে হবে তোমাদের ত্রিশ দিন তাহলে যেই বছর রমজান মাসের উনত্রিশ তারিখে ঈদের চাপ দেখা যাইতো সেই বছর ঈদের দিনে রুদা রাখে তোমাদের ত্রিশের সংখ্যা পূরণ করত তাহলে এখানে সুস্পষ্ট অনেক ইসলামের বিধিবিধান রসুল হাদিসে অস্পষ্ট রেখে দিয়েছেন এই অস্পষ্ট বিধানগুলির গুলির সুস্পষ্ট সমাধান তোমরা পাবে কোথায় এই প্রশ্নের জবাবে আল্লাহ সুরাই নিশার উনষাট নম্বর আয়ত্ত বলে রসু এই আয় তিরে কবিরে লেগে আছে বলে কুরানকে ইসলামী শরিয়তের এক নম্বর দলিল সাব্যস্ত করেছেন আতিউর রাসুল বলে আল্লাহ রাসুলের হাদিস কে ইসলামী শরিয়তের দুই নম্বর দলিল সাব্যস্ত করেছেন বলে আল্লাহ আল্লাহমত কে কোন আমল প্রমাণ হওয়ার জন্য তিন নম্বর দলিল সাব্যস্ত করেছেন ফাইন তানাজা তুম বলে আল্লাহ মুস্তাহিদ ইমাম বনের পিয়াজ কে ইসলামী শরীয়তের চার নম্বর দলিল সাব্য করেছেন ইমা ইজমা দলিল হইলো কোন দলিলের দ্বারা পুরানের আয়াতের দ্বারা মুস্তাহিদাস ইসলামী শরীয়তের দলিল হইলো কোন দলিলের দ্বারা পুরানের আয়াতের দ্বারা কথা পরিষ্কার বুঝলেন ইজমা ইসলামী শরীয়তের দলিল হইল কোরআনের আয়াতের দলিল দ্বারা মুস্তাহিদ ইমামগণের কিয়াজ ইসলামী শরীয়তের দলিল হলো কোরআনের আয়াতের দরিল তারা কোরআনের আয়াতে কিন্তু আল্লাহ মুস্তাহিদগনকে কিয়াস সমাধান বাই করার ফেসলিটি দিলেন কারণ আল্লাহ বিভিন্ন হেকটের কারণে তোমাদের অনেক বিধান কোরআনেও সুস্পষ্টভাবে বলে দিন নবীকেও হাদিসে সুস্পষ্টভাবে বলতে দেয়নি ওইগুলির সুস্পষ্ট সমাধান পাওয়ার জন্য তোমরা মুস্তাহিদ ইমামগরকে অনুসরণ করবা তারা বিশ্লেষণ করে যে সমাধান দিবেন ওই সমাধানই আল্লাহ এবং আল্লাহর রসুলের সমাধান করতে হবে স্তাহিদিমরা যদি অনুমানিদিম যদি একমত হতে পারেন ইজমার অন্তর্ভুক্ত আর যদি তাদের মধ্যে দ্বিমত হইয়া যায় তাহলে কোন মতে সব আসে আর কোন মতে নাই। এই ব্যাপারে সিহাসিত তার বিভিন্ন হাদিংসের কিতাবে সমাধান বের করতে গিয়ে যদি তাদের মধ্যে বিমত হইয়া যায় কোনো মতেই গুণা নাই উভয় মতেই হওয়া উচিত গায় সহিদ এই হাদিসটা যে তির বিষয়ে সুস্পষ্টভাবে কোরআনে বলা হয়নি সুস্পষ্টভাবে হাদিসে বলা হয়নিষট নম্বর আয়াতের নির্দেশে মুস্তাহিদ ইমানগণ সমাধান বের করতে গিয়ে যদি তাদের মধ্যে বিমত হয়ে যায় রসুল বলেন ইমতেও সে কোন মতে গুণা নাই সুরাকের কিনা বিষয়টা হয়েছে। এবার মুস্তাহিদ ইমামগুণ এসে তার সুস্পষ্ট সমাধান বেশ করতে গিয়ে ইমাম আবু হানিভা বলেন সুরাতুল ফাতেহাও পড়তে হবে না অন্য সুরাও পড়তে হবে হাই শরীরের হাতির মতে কোন মতটা বলো করলে গুণা হবে না গুনটা নেই সোয়া আজকে বুঝলেন কিনা যে কোনো মদভাব বলা করলে যে সোয়া ভাই এটা কোন দলিলেন দ্বারা প্রমাণ পুরাণ শরীফের সুরাই নিশার উনষাট নম্বর এবং সহিফ এবং বিষয়ের করেন এদের মধ্যে বিমত হইলে উভয় মতেই সব আসে কোন মতেই না কিন্তু কেউ যদি দিদি মুস্তাহিদ হয় আর মুস্তাহিদের ফয়সালাও মানে না যারা জানো তারা যারা জানে তাদেরকে ফলো করো কি বলছেন আল্লাহ যাতে যারা জানো না তারা যারা জানে তাদেরকে ফলো করো তুবা কে করতে হবে কিনা হবে না আমি জানি না ইমাম আবু হানিফা আমার ফলো করতেই হবে আমি দিয়েও জানি না কোন মজভাবেও ফলো করলাম না এমতাবস্থায় আমি যদি পড়ি তবু আল্লাহর কাছে জব দিতে হবে কোন দলিলে পড়লা যদি না পড়ি তবু আল্লাহর কাছে দিতে হবে কোন দলিল হানাহিমার মতে যারা পরে না এরা বলবে ইমাম আবহানিভার বেকার মতো আর না বললে কথাটা বোঝার জন্য আমি একটা সহজ দা দিচ্ছি শুধু একটা কথা কথা আপনাদের এই শহরে মাত্র চারজন ডাক্তার সরকারি সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার চারজন এই সাতজন ডাক্তার কোন এক রুগীর চিকিৎসা করতে গিয়া কোন ঔষধ দিবে এই ব্যাপারে দিমত না ডাক্তার যদি দ্বিমত হয় তাহলে এতে সরকারের আইনে কোনো মতেই অপরাধ হয় না ঠিক আছে না কথা কিন্তু আপনি কোনো একজন ডাক্তারকে ফলো করলেন না আমি যে ঔষধ খাইলেন আপনি টেবলেট খাইলেও অপরাধ ক্যাপসুল খাইলে অপরাধ ইঞ্জেকশন লইলেও অপরাধ অপারেশন করলেও অপরাধ কারণ তুমি কারে ফলো পালা আর যদি প্রথম ডাক্তারের অনুসরণ করে আপনি ট্যাবলেট খান তবু অপরাধ নাই দ্বিতীয় ডাক্তারের অনুসরণ করে যদি ক্যাপসুল খান তবু অপরাধ নাই তৃতীয় ডাক্তারের অনুসরণ করে যদি ইঞ্জেকশন নেন তবু অপরাধ নাই চতুর্থ ডাক্তারের অনুসরণ করে যদি অপারেশন করেন তবু অপরাধ নাই কেন সরকার যদি জিজ্ঞাসা করে তুমি কার কথায় অপারেশন করেছ বলবেন সাত নম্বর ডাক্তারের কথায় একজন ডাক্তার কেউ তলো করলেন না মন গড়াভাবে অপারেশন করলে অপরাধ মন গড়া ভাবে ইঞ্জেকশন নিলে অপরাধ মন গড়া ভাবে ক্যাপসোল খাইলে অপরাধ মন গড়া ভাবে ট্যাবলেট খাইলে অপরাধের আবু হানিফা দিয়েছেন যেটা এইটা মানলেও আল্লাহর কাছে কোনো অপরাধ নাই ইমাম সাফি দিয়েছেন যেটা সেটা মানলেও আল্লাহর কাছে কোনো অপরাধ নাই ইমাম মালিক দিয়েছেন যেটা সেটা মানলো আল্লাহর কাছে কোনো অপরাধ নাই ইমাম আহমদিন হাম্বল দিয়েছেন যেটা সেটা মানলেও কোনো অপরাধ নাই না মানুষ মানো হামাজি না মানো মালিক না শরীয়তের দলিল কতটা এই সাই দলিল ইমামা বুহানি দেওয়া হয়েছে না বিদায় হদের বাসনের আগেই দেওয়া কুরানো মহাকবি দু তিন মাস আগেই কোরআন কোরআনের বিধান সংক্রান্ত আয়াত দিন করে দেওয়া হয়েছে বিধান সংক্রান্ত হাজিবুলিও নবী থেকে বিদায় হওয়ার তিন মাস আগেই দিয়া দেওয়া হয়েছে ক্রিয়াস সংক্রান্ত আয়াত এবং হাজিবগুলিও নবী দুনিয়ার থেকে হওয়ার মাস আগেই দিয়ে দেওয়া হয়েছে সুতরাং আল্লাহ বলেন আল্লাউ আত্মান আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ আজকে আমি ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম অর্থাৎ ইসলামের বিধি প্রমাণ হওয়ার জন্য চার প্রকার দলিল মহানবীর বিদায় তিনটা কথা পরিষ্কার হইল না কিনা দেখেন আয়াত আল্লাহ বলেন আল্লাহ আকবাল তুলা কুম দিন ইসলাম একটর আজকে বলতে কোন দিন বুঝায় মহানবীর বিদায় ওদের ভাসনের দিন বুঝায় আর দিন বলতে কি বুঝায় এই আয়াতে ইসলামের বিধিবিধান বুঝায় পরিপূর্ণ বলতে কি বুঝায় সাহিত্য নীলের দ্বারা সাব্যস্ত বোঝায় পরিপূর্ণ করে দিলাম মানে সাইফ দলিলের দ্বারা সাব্যস্ত করে দিলাম ইসলামের যাবতীয় বিধিবিধানের দলিল দ্বারা প্রমাণিত হবে আর না হয় ইসমার দ্বারা মুস্তাহিদারা প্রমাণিত হবে এই চারটা দলিল আজকেই মহানবীর বিদায় হাজার বাসনের দিনেই এই চার দলিল পরিপূর্ণ করে দিলাম এই হল আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এই আয়াতের সুস্পষ্ট নারা এবার বুঝে থাকলে বলুন তো আয়াতের তসির না বুঝলে আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম কি বুঝায় পরিপূর্ণ উপায় নাই তাই আল্লাহ এক আয়াতে বলেন এবং আমি নিজ দায়িত্ব আপনাকে কোরআনের তস্সির শিক্ষা দিয়া দেব মুহাম্মদুর রসুল্লাহ নিজে যদি আল্লাহর কাছ থেকে কোরআন এর শিখতে হয় তাহলে এবার বলুন আমরা কে কে উস্তাদের কাছ থেকে তস্ব না শিখলেই এই জিন্ন আল্লাহ তক্রাবুল আলমিন আপনাদের আমাদের সকলকে কোরআনের তসির বুজার মাধ্যমে পুরানি জীবন গঠন করার নবীন গঠন করার ইসমা এবং সেই অনুপাতে জীবন গঠন করে আমরা কোলান সানানে কেনে ক্লানে ক্লেনে